হে রসুল হে রসুল তুমার শানে কবি কবি তো তুমার প্রেমে ভোরে পা গান গায় তুমার শানে সৃষ্টির সেরা তুমি আখেরি নাবি তোমারই কারণে হল দণ্ড बंद नगर चट्ट्रामे प्राचीतम आंदरकिल्ला शाहिजाम मार्केट द्वितीय आई सीबी प्रडक्शन इसेट विधान सहस्राधिक कैसेट सीडी भिसीडी तथा माल्टीमिडिया प्रोडक्शन व्ज माहफिल तेलावत इसलामी संगीत हाम नाथ डक्यूमेंटारी फिल्म नाटक कौतुक सह विभिन्न इसलमी माल्टीमिडिया प्रडक्शन समूह पाइकारी और खुचरा बिक्रय আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান অনুপঞ্চাশ শাহিজ আমি মসজিদ মার্কেট দ্বিতীয়তলা আন্দুরকিল্লা চট্টগ্রাম بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة কৌন উজ রক ফল জন্নত ফকদ ফল হ্যা ربنا كلنا وانكم في القران اللظيم وانفعنا غياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا وا انصابي صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم কম কেশহি হ যুব সংকরণ কর্তৃক আয়োজিত তফসিরুল কোরন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব সদরে মহতারাম দাম বরকাত হোম মুাম উপস্থিত সান প্রে মুসলমান ভাইরা मृत्यु पर भय अवस्था तुम्हारे पृथ्वी त मखलुक जीवन जेमन आज मरण आरोप এই মাস আলায় সারা বিশ্ব একমত এটার মধ্যে দ্বিমত নাই বিশ্বাসে সব একমত কিন্তু আমলে একমত না মুখ বলে এক মিনিটের নাই বরসা কিন্তু হারমোনি বাজানি ছাড়ে না নিঃশ্বাসের বিশ্বাস নাই এটা বলে ঠিক गुणार्मे ना प्रत्येक प्राणी से मृत्यू शुद्ध मरण नई आल्ला सकल मरण आई पृथिवीते जा सब ध्वंसल आल्लाजी बोलें কুল্লু মাল ই দুল রেদুল জলি তোর ই পৃথিবীতে যা আছে সবদম সুশীল সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবেন কেন যিনি মাহবুদ হবেন যিনি উপাস্য হবেন তার মরণ থাকতে পারবে না। যার মরনা আছে যার মৃত্যু আছে সে উপাস্য হতে পারে না উনি নিজেই মরি যায় গেছে আবার কেমন উপায় ধর এখন না নিজ রিমরণ এই জন্য আল্লাহ একা বলছে আল্লাহ যিনি সারা আর কোন নাই আর কোন উপাস নাই কেন মাবুদ হইতে গেলে হইতে গেলে কতগুলো কোয়ালিটি সিফত গুণ লাগে এর মধ্যে প্রথম নম্বর গুলো আল্লাহ তুলে ধরছেন তিনি চিরঞ্জীব যার মরণ নাই মরবেন তো ক্ষুদ হবেন কিভাবে আল্লা বলেন মূর্তির উপাসনা যারা কর তোমার এই মূর্তি কেমনি উপাস্য হইল তোমার বিবেক একবারে নষ্ট হয়ে গেল একটু লক্ষ্য করে দেখো তোমার এই মূর্তি মুরদা জিন্দা নয় আর তুলে কু গায় সব মরা জিন্দা নয় সুতরাং যে মরে যায় সে মাবুদ হতে পারে না দুই নম্বর হলো আল্লাহ হলেন কাইম কাইমের একটা ব্যাখ্যা লেখছেন তসির ইবনে কাসিরের মধ্যে যে আহ না জিরুন আমালে হাজিরুন যে বান্দার সকল অবস্থান তিনি সব জায়গায় উপস্থিত থাকা মখলুকের সকল হালত দেখাশোনা করা এই গুণ কার আওয়াজ দিয়ে বলেন এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির সব জায়গায় আছেন সব জায়গায় দেখেন আর আসা যাওয়া করলে হাজির নাজির হয় না মাঝে মাঝে দেখে মাঝে মাঝে দেখে না এর নাম হাজির নাজির মাঝে মাঝে আমি দেখলাম মাঝে মাঝে দেখি না আমিও কয়েকটা মাহিল নাকি হাজির নদীর ছয় সাতটা মাহফিলা আসা দাওয়া করি এই জন্য আমাকে কেউ হাজির নাজির বলবে আসা দাওয়া করলে হাজির নাজির হয় না যেরকম ঠিক কেনা আমরা যে সময় ছিলাম না এসময় আল্লাহ ছিলেন কিনা এখন আসেন কিনা চলে গেল কিনা। আমাদেরকে এখন দেখেন গেলেও পাহাড়ের ভিতরে গাঁতার ভিতরে সর্ব অবস্থায় আল্লাহ এরকম যোগ্যতা না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না তিনি উপাস্য হতে যাক ওই দিকে আমি এখন জামানের সময় নাই মোট কথা হলো আল্লাহ আল্লাহ সব সময় আর মৃত্যু আছে ধ্বংস আছে কন এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয় এটাও আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের বেচে থাকা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের মরণটাও কার নিয়ন্ত্রণে আল্লাহ আল্লাহ রসুল কে বলেন বলেন কি বলবো আল্লাহ বলে দিয়েছেন আপনিও বলেন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি তাম জগতের পালনেওয়ালা বিশ্ব নবীর मरण जीवन आल्लर हाथ प्रत्येक क्या रेहदान आया बोलें यार रसूल जरा ममिन तर कि मृत्यु कष्ट হ্যাঁ হবে কাবিরেরও কষ্ট হবে মমিনেরও কষ্ট হবে তাহলে আর মোমিনের ইজত রইল কল্লা মৃত্যু যন্ত্রণা যদিও হবে কিন্তু মমিনের মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না আনন্দে রূপান্তরিত হয়ে যাবে হবে কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না কেমনি থাকবে না এটা বলবো পরে কিন্তু আগে মৃত্যু হবে এবং মৃত্যুর ঠিক কেন ওই দিন যখন ধরবে আর সারা সারি নেই আল্লাহ বলেন কাল দেিতে তার প্রাণ এসে যাবে ফাঁস ফেরস্তাকে তাকে চাপ দিয়া ধরবে মমিন যদি হয় রহমতের ফেরস্তা আল্লাহদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আর যদি কাপের হয় গধবের ফেরাস্তা তাকে চাপ দিয়া ধরে চাপ দিয়ে যখন ধরবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে পায়ের বুড়ি আঙ্গুলের নকির গুড়ির থেকে সেখান থেকে যন্ত্রণা শুরু হয়ে আসে চাপ দিয়া যখন ধরে এইভাবে চাপতে চাপতে কণ্ঠনালিতে যখন জানছি আর কোন কেউ সারানি সম্ভব না দম সম্ভব যা আছে সব দিবে কিন্তু হেরাস তা সারে না আমার স্থাপর অস্তাবর সম্পত্তি যা আছে সব নাও হম তাহলে মৌলিবাজারের যা আছে সব তখন দি আর কইলার ফাইল কর্তা লুকাইল এই কারণে তফসিল কারকরা বলেন যে কইলার বক্তব্য ফেরাও হতে পারে আবার যাকে দর্শক সেই মৃত ব্যক্তিও হতে পারে তার সাক্ষাৎ আরম্ভ হইছে ওই ব্যক্তি যদি ফেরাস্তা হয় বলবে বড় এখন কোথায় দুর্নীতিবাজ কে দললে এখন কই আসেনি কেউ আমাদের হাত থেকে তোমাকে সারাতে পারে ঝারপুক করেওয়ালা তদবির করেনা কোন ডাক্তার কবিরাজ আসে যে সারাতে পারবে আর যদি বক্তব্য ওই সারা শব্দ নাই কেউ জবাব দেয় না তখন তার একই বিশ্বাস হয়ে যাবে যে এখন আমার যেতি হবে আমার বিদায়র সময় এসে গেছে এখন কেউ আমাকে ধরে রাখতে পারবে ধরে কান وظننا انغول فيراق আমার বিدايه সময় আমার জুদায়ের সময় এসে গেছে এখন ইয়াকিন হয়ে গেছে যে কেউ আমাকে সাড়াতে পারবে না এখন আর পা লড়াইতে পারে না সব অচল হয়ে গেছে আল্লাহর নবী তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ডেলে দেওয়া হয় তথাপিও তার পানির পিপাসা দূর হবে না এমন যন্ত্রণা সব বুক করতে হবে আমার পের ভিতরে ঢুকাইয়া। সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লুকে এক জুড়ে একবারে টান মারলে যদুর কষ্ট হবে এক বেশি কষ্ট আমার হয়েছে একজন উঠে জিজ্ঞাসা করলো মান্ত ইসমুকা তুমি কে তোমার নাম কি উনি বলেন আমার নাম সাম আমি নোয়ালিখালের ছেলে জিজ্ঞাসা করলেন আপনি কি আবারও কবর যেতে চান না দুনিয়াতে থাকতে চান যদি থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো হরিয়াত করব আল্লাহ আপনাকে কয়েকদিন পৃথিবীতে থাকার সুযোগ যেন দেয় আলিক ইসাল্লাম বলেন ও ভাই এখন যদি আমি আবার আমি যে চিন্তা হয়েছি এই রু কে নেওয়ার জন্য আবারও আজরাহ আসবে হজরত ইসা ইসলাম বলেন আপনি আল্লাহর ফায়াম বল अपने के तो पान के साम अपना स्थ तो देखा की ओ इसाम चार हजार बस आगे रू बर क्यों आज पर्त मरण कष्ट भूलते মৃত্যু বিশ্ব নহমাত পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন আম্মাজান আয়াসা বলেন আমার ধারণাটা পাল্টে গেল চাদ করে রেখে দেওয়া হয়েছে আরো তোরকম আসাঢ় বিদায় হওয়ার ব্যাথা দুও টা যখন একত্রিত হয় তখন বিদায় হওয়ার বেতাটাই মনে পিসি থাকার কথা কিন্তু আমাদের সমাজ হইল শুধু আসার আনন্দ যাওয়ার কোন বেতা অন্তরে নাই যাওয়ার বেতা আমরার অবস্থা এক দেখবিতা বানিয়েছে বলবো আরো যেরকম এক কবি কবিতা বানাইছে রবিউল আহওয়াল আসলে আপনার গনগান গা রবি আপনাকে আমরা ভুলে যাই আমরা অবস্থা তো হনির সময় দরোৎ করি बड़ो बड़ो सेमिनार कर मिशिल खाई मिशिल कारी देर चार दिखे चाइले पढ़े दर व বলেন দেখি কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা প্রথমে থেকে যদি বিদায় হয়ে যাবে আম্মা জানায় সে বলেন চাদর দিয়ে নবীজি কে করে ডেকে রেখেছি হঠাৎ করে আমি টাকা দেখি একটা হাত একবার হয়। নবী আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয় আমরা ঘুম তুলেছেন নবী বিশ্ব নবী যিনি উনি হলেন আল্লাহর করে ওনার সম্মান তামা পৃথিবীর উর্ধে কারো সাথে তুলনা হয় না এটার মধ্যে কোনো সন্দেহ নাই দেখুন আমরা হাতে না এসে সিদ্ধা রদিয়াল্লাহ না বলেন পৃথিবীর মানুষের আমার ধারণা পাল্টে গেল আমি যেই মাত্র পর্যন্ত এমন কোনবারক নাই যেখান দিকে আল্লাহ নবীর ঘাম বের হয় নাই আমার ধারণা পাল্টে গেল নবীর দরজার দিকে থেকে দেখো গোমা কে যেন সালাম দে বারবার পারমিশন চায় আব্বার কাছে আমি দেখব নাকি দেখা যায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন প্রকাশিত হয়ে যাওয়া মার্কর সামনে আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে তাকায়া বলেন আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়াইয়া আব্বা গো যার বড়ি যার শরৎ মক্কামদিন আর কারো সঙ্গে কোনো মিল নাই দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না এমন বড় আকৃতি পা মাতা অনেক বড় আর সমস্ত শরীর কাপড় দিয়া ডাকা ওইটা চোখ বড় বড় অগ্নি লোককার মতো আল্লাহ আল্লাহ কেমন ই আমলাকারের মানুষ আমার জিন্দিক কোনো জিন্দি তারপর অনি বহু কষ্টে দরজার দিকে তাকে বললেন মা হাজা মালাকুল মৌত হাজা হাজিমুল্লা মৌত এই মুহূর্তে কেন তিনি আসলেন কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই পারমিশন দিব না অনুমতি দেওয়া হবে না আপনার এই গড়ে ঢুকার জন্য হ্যাঁ আপনার পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব কার কাছে দুঃখ প্রকাশ করব। হাসান হুসেন কার কাছে গিযা প্রবোধ নেবে না পারমিশন দিব না কারো ঢুকার জন্য আজরাইল রাইল অনুমতি নেয় না এটা আমার সম্মান এটা আমার মর্যাদা আমার অনুমতি নিয়ে ঢুকতে চায় অনুমতি যদি না দাও সে কিন্তু अनुमति दे रसुल्ला पठे আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাবো যদি চান আল্লাহ করো যাবো কি যাব না এখন বলবো না জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাহল আসার পরে আল্লাকে বলেন জিব্রাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে তোমার মতামত কি আল্লাহ আগে বলেছেন আপনিও মরণশীল তারাও আপনার দুশ আমার মা বুঝুন নিকা জানে তুই কিছু হানা কন না কেন রসুল কে দিয়েছে চলে যাওয়ার জন্য নবীজি কান্দেন জিব্রাইল দেখে বলেন ইয়ার সুল্লা হাবিবাল্লাহ আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন আলা পরে আপনার আমি আমার জন্য কান্দি না কার জন্যে কাছেন আল্লাহ আগেই তো আপনার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন জান্নাতের শান্নি হবে নবী জীবনার জন্যে কান্দিনা হাসান হুসেনের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাত কান্দিনা কান্দি আমার গুনাগার উম্মতের জন্য কান্দার দরকার নাই আপনি কেন কান দেন আপনার নাম আপনার রৌজতে পৌঁছাইয়া দেওয়া হবে নবী যাওয়ার বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই দুরুদার সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই তার নবী কেন নিবেন নবী কেন আসবেন আমার ডাকে নবী আসবেন যদি আমি দামি হই তাহলে আমার এদিকে যার দাম বেশি ওনারা ডাক দেয়া কন জানাবিলে আপনি আয় নেন্লের সম্মান নবী কে বলা যায় না আমাদের লাভ লাভটা কার তাহলে দুরুদ্সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা করতাম লাভ আহনের আর রসুলাই বাম আমার লক্ষ্য গুলো দেখুন আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল للعالمিন পৃথিবীর যতগুলো মাস লুক আছে আমার সীতিকে বর্ণিত আস ওই রাস্তার ততটা কান আছে পৃথিবীর যেই কোন জায়গায় যে কোনো লোক যদি ना, संबदेल आगे अपना, अपना दिए সন্তান যদি ইংলেন থাকে আর ভালো অবস্থানে থাকে তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে স্যারে কুসকান কিন্তু জানতে পারে। ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালা প্রদেশনে আছে সম্মানী আছে কিছু হইলেও শান্তি পায় আমার নাদেব আমার ছেলে তো ভালো আছে সংবাদ যদি নাও পাই আমার উন্নত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই এটা আমার বিষয় নয় আমি কেন কেন্দ্র এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াতিলেন আমি আজাদ দিয়ে শেষ করব না যেহেতু আপনি এখানে আছেন অজীবরাইল আমি রসুল যখন পৃথিবীর থেকে বিনায় হয়ে যাব। তখন আমার মতের জিম্মাদার কে হবে এমনি পৃথিবীর ডাক দেয়া বলেন অনেক জিবাইল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে বেলার জন্যে আর কানতে হবে না আর কানতে হবে না এখন থেকে আনা কাপিল আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ বিশ্বিক বারক কবজ করবেন আল্লা নবী জিজা করেন তুমি আমার বুকে হাত রেখেছ মনে হয় যেন বহু পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছি ই এত সহজে কারো রুহু বের করি না ই কোনোদিন করব না আর বলে আল্লাহল মরণ বুঝি এত কষ্ট এত কষ্ট বুঝি মরণের চঞ্চনা থেকে মৃত্যু চঞ্চনা থেকে কেউ পাবে সকলেই মতো যন্ত্রণা ভোগ করতে হবে জাহবীর করতে এত কষ্ট হবে আরে আল্লাহ রা আলমিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন অন্য কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে একজাম্পলটা হইলো জীবনে কেউ আলোক তুলছেন কিনা সে আলোক তুলছেন কিনা না। কিন্তু আমি তো জীবনে আলোক তুলছি আলুক সিনেন না ভাতা তাকে তলে আর আলোকটা নিচে বলতে মারির নিচে হানির নিছে না তাহলে মারি নি তো এইভাবে টার্গেট ঠিক করতাম আবার আরেকটা আল্লাহ বলেন শব্দের অর্থ হলো সজুড়ে টানে ফেরস্তা গন আর গার্কা গার্কন শব্দে আর হাতের সাথে যত তার যত রক সব বি করে দিয়া রো যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে হাত আর না মৃত্যু যন্ত্রণা কারে কয় কিনেসি তহাতির নাস্তা অনায়াসী তহাতির নাস্তা উদাহরণ এইভাবে। আমরার দেশে ফুটকা বেলুন বেলুন ছিলেন তো আপনারা বেলুন ডালে তখন হু দিয়া বাতাস দিয়া ফু দেয় ফু দিলে বেলুনটা অনেক বড় হয় মুখটার মধ্যে একটা বান দেয় দিলে জিন্দা এখন দেখবেন বেলুন উফরে উঠে বুঝলেন ইটার ভিতরে রু আছে এখন আমিও দেখা যায় লরি আর কন্যা আমারও নড়া ছড়া এখন ওই বেলুনের বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দাউন লাগতো না ফুটকার বাতাস কিছু কমাইতো কমাইয়া জায়গাটা রে ইমানদার আল্লাহ তারা আল্লাহর রসুল বলেন মরণ কষ্ট হবে কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না আনন্দে পরিবর্তন হয়ে যাবে হইতামনি উদাহরণ দিয়া আটের কারান্না আনন্দে আবার হয় কেমনে একজনের বাড়ি এক ছেলের আর ওই ভাড়া হইল মেয়ের বাড়ি দুইজনের তার ভালোবাসা ঠিক এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক এখন বাপ বায় গরমে বাজে ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ ফুডার ফুড়া বৃষ্টি পরে ক্ষণ বাতাস সবই দরজা লাগাইছে কেউ শীতের সুরে দরজা খুলে না এখন আজকা আবিত না বাইসাবো বাড়িত না আজকে দেওয়ার টাইম তাও গরের দরজা খুলছে না যেমন ধাক্কা দিলে এখন মনুর মারে গেছে রায় দুইটা সময় গিয়া দেখে কোনো কাউকে কিচ্ছু নাই মাঝি নাই মাঝি কি মাথা খারাপ অত রায় থাকতো এই ফুটার ফুটে বৃষ্টি করে বাতাস হ্যা কেন গেছে শীতে কাঁপতা কষ্ট কিন্তু বডির মধ্যে রয়েছে মানে এখন নদী হারা দেয় দেখে বরফের মতো ঠান্ডা আর উড় বৃষ্টি পরে রায় দুইটা কুমুরিনি দরিলা ইটা বয় উ বলতো আর সমস্ত যত হাত অগ্রসর হয় বৃত্তে কিন্তু খুশি দাতে বাড়ি লাগে আর রইল ইতা করতেছে কিন্তু বৃত্তে বৃত্তে আনন্দ তার প্রেমিকা রেগে আছে দেখি সবচেয়ে বেশি মৃত্যুর সাগরে যখন পানি দেয় যত যন্ত্রণা আছে আল্লাহ হওয়ার আশা জানলা পাওয়ার আশা সমস্ত দক্ষ যন্ত্রণা তার জন্যে আরামের হয়ে যায় কেন হইব দুইটা উদাহরণ এখন কেন আনন্দের হয়ে যাবে আর একটা এক্সাম্পল এক ছেলে যুবক মাটি কাটতেছে টাকা দেখি যতই টুকরি এ দেয় আরো বইটা দে আর ভালো আর একটা উরা বড় তো হারে নাশি গাম ভাই হরতেছে কিন্তু বেড়া শৈল বড় হতে দেওয়া যায় আর কালি কয়ে বেলা তাড়াতাড়ি কথা বারবার এখানে সাইটটা কি বিপদ ঘটলো আমি খালি কল্পনা করি কি আবার যখন কাছে টান দিয়েছে এমনি দেখি কাগজটা করি গেছি কাগজটা লইয়া দেখিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখে আমার সালাম নিয়েও আর সাইটার সময় অমুক বাগানে তুমি দুঃখ কোন কষ্টই লাগে না আনন্দের ডেও বইতেছে কত কানেক ঠিক ঠিক তো মুমিনের কানের কাছে আল্লাহ রাস্তা বাটাইয়া দিয়া হয় আমার বান্দারে গিয়ে বান্দা বান্দি গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিতাম আমার পক্ষ থেকে আমার বন্দারে সালাম না দিয়া দিও হ্যারাস তারা যখন মমিন ইমানদারের কানে যাতার সেটি গই জান্নাত দেখো ওই যে বাগান দেখো নি বুঝল এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে যাইটা আর কন্যা বলেন তুমার রহু বের করার সময় আল্লাহ করবে আল্লাহ আয়াত শুনে মৃত্যুর সঞ্চনার কথা বলে যাবে আল্লাহ নবী বলেন ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে জলতি শুভ আনন্দ বুঝছি না শুভ আনন্দ না বুঝছি কন اشتمكن قنير گذی بولوی ابو عکار یا ایات انفس المطمئنه ارجعی প্রতি রাজি আয়ো বিরে আসো কাদুকুলিবাদী ওদুলি জন্নতি আল্লাহর প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত হও আগে এমনি দইরা ফুরা গালতো দু চেন ধর আগে এমনে মনে ফুরা দুই চার জন্য আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে করি যন্ত্রনাতেছে না কিনে না আমার জান্নাতের দিকে দেখা যাবো ওই জান তে দেখা হই আল্লাহ আল্লাহ আল্লাহ আরো উদাহরণ দোম নেই ওখানে না আপনারা খাসাল নিয়ে খতনা করাইলেন আমরা শুধু সমত তো খতনা তো আজমে যেম না খালি দেখছি আজম দিয়ে আরেক বাড়ির গরুর গোয়ালের ভিত্তি আদিঘা না আমি তোর বড় ভাই না জল চকিত বইছে আর আজম জোর করে না দিছে। বয় দিয়ে দুই ঠেং দুই দিকে আর কলকাতা কিনে এই যে দরার মতো ধরছে এমন সময় দেখা যায় আল্লাহ দরার মত ধরছে আর কালি বেড়ায় যন্ত্র বাইল করতেছে এটা কাহোরের মধ্যে কীতার লাগাইতেছে আর যন্ত্র হাতি ডিগা এখনো করলাম আমার গায়ে শৈশা ধর্ষেও না দেখবেন শিল্লাই মরি যাই না এই মা ঘর থেকে ডাক দিয়ে সার আমার ফিলিবে তোর মা লাগে না বুঝে খুব ভালো করে এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে না তো একলা মিষ্টি বাড়িয়েছে দেখ রসগোল্লা খালি রসগোল্লা দেখছে এখন আর যন্ত্র দিকে খেয়াল নাই তো যন্ত্র নাই। এখন খালি হেওয়া নিদা আছে আর এখন খালি যন্ত্রণা নাই খালি দেওয়ার পরে যেই মাত্র ওই এখনো করছে দাগ করতো ওই সারা জিভ বা যখন সরিয়েছে কি সব টিপ দেওয়া বাই করো লাখ চিন্তা করোনা একটুকু খবর থাকবে না যদি সত্যিকারের মোমিন হওয়া যায় আর না এমন দিয়া ধরলে হা দিয়ে গুলো যখন ব্যঙ্গের চরমে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায় এমন হয় অবস্থা শরীরে একটা মাসি বসলেও সে বেতা পায় বরদাস করা যায় না মন গুড় অঙ্গ নাই যা ভালো রয়েছে সবগুলো ভেঙ্গে চুরমার করে ফেলা দিয়েছে সবগুলো ভেঙ্গে একবার শেষ করে দিয়েছে এই ভাবে রূহবের পরে যখন নি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর দেহটারে অঙ্গুসল উসল দে আস্তাদ দাও বরদুফ আস্তাদ দাও ওই অবস্থা লেক যদি গুণাগারেও না বিদায় দিও না এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আজাবের কোন সীমা থাকবে না কবরে যখন নিয়ে যাক কবরনাকেবরা রিয়াল কান্দে আমাজ কালিজাতুল কবরা চোখের পানি ছেড়ে দিয়ে আয় কালের সম কান্দে আল্লা করেন! ও কান কাল কান্দি কারণে আমি পৃথিবীর আল্লাহ নবী আরো বলেন আরেকটার জন্য কান্দি একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায়ক হইয়া কবর ও যাব। কবরের কোন সামান আমি খাদি আবরাল এই জন্য আপনার প্রতি নির্যাতন করে আপনাকে কষ্ট দেয় আমি আপনার পাশে ছিলাম আমি বেদায় হয়ে গেলি আপনার সহযোগিতা খেয়াল করবে দুঃখের পাশে ছিলেন কালীতরা আমি তখন আপনার সহযোগিতা আমি সাথে আছি জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না এই জন্যে আল্লাহনবী যখন দাওয়াতের কাজে যাইতেন হাত মাফিসা কমর দূরে রাখতো ধরে রাখি না তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও খাদিয়াত বলেন ইয়ারসুল আল্লাহ আমার সতীন কেন আবার সালাম দিতাম আপনি তো আমার আগে কোন বিয়ে করেন নাই কেন গেলো আমার আগে সালাম দিতাম গিয়া আল্লা মরিয়াম সাথে হবে তাই তারা হবে তোমার সতীন এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও এর অর্থ হলো তুমিও আল্লাহর তোর জান্নাতের ভিতরে চলে যাচ্ছ তাদেরকে সালাম দিতে গেলে তাদেরকে সালাম দিতে গেলে জাননা তো জান লাগতো না দুজন কথা ভাইব হাজুর কাজিয়াতার পরে করে আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে তো আরো জন নেই আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাবলের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না হাজুর কাদিয়া তুল কুমরা আমরা দেশের মহিলার না প্রধানমন্ত্রী সালাম দিল কি তৈলতে পাইবা ভাত বছর করে ভিডা হইবা মাঝর এখন এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস ঠিক কিনা খালিয়াত মা বোন আছে আজকের মাহাবিলের পিছনে এজন্য জন্য মা বোন কে বলব যে খালিয়াত রি আল্লাহ কুয়ান হা আল্লাহ নবী মন হয় আমরা উনি আসেন উনিও আসেন দোয়া করবে আবার বারোটা বার জায়গা লেগে অনেকের বাসা বাড়ি তৈরি গ্রাম মঞ্জো না বাসা বাড়ির আর গেটে আর খোলা হয়তো তাও লাগবে খারাপ আমার লক্ষ্য করে লক্ষ্য করে দেখুন খালে এত ইসলামের জন্য সহযোগিতা করেছেন একটা প্রাথমিক অবস্থায় সকলের আগে ইমান আনলেন আল্লাহ নবী বলেন কাদিজাহ বল সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন তোমার কপাল ভালো তোমার চন্দ্রনা ব্যাখ্যা হইলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে এটা হইলো ব্যাখ্যা নবীজি দিনের কাজে মাই তাকলে সম্পদ উদ্ধার করছে শিল্পবতী আসি সব দিলাই আবার আল্লাহ ডাক রাত্রে আগে যা লাভাই আর প্রথমটা তুই জব দাও ঘুমাও নাই ঘুমাইলে আল্লাহ কাছে আমি আমি ঘুমাইলে আপনার না আল্লাহ যদি ওই বা অনুসরণ করেন আপনার স্বামীকে যদি আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন সালাম বিনিময়ে যদি হয় স্বামীর আতের মধ্যে নিয়ে যায় একটু গরমে কারেন্ট তো বাংলাদেশে ঘোষণা দেওয়া হয় এই পুরুষটা নেই গিয়া জুম্মা নামাজে গিয়া তো গিয়া রুজি রোজগার করিয়া যা সাপ পাইছে এই সম মহিলার আমল নামাই এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন কবরা কে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে ফরাল ও দামি খুন ঠিক না আর যদি তসলিমা নাসিনুস মুরুসামনের লেগে চিন্তাধারা বলেন দেশের আর নাম গঞ্জার দুয় কেমত অন্ধকার ওইগুলোর থেকে এগুলো না গিয়ে সভা শক্তের নামাজ আল্লাহ রসুল বলেছেন আবু আন্নতি আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আটটা বেসর প্রত্যেকটা দরজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহ তোর জন্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না আর আপনারা খালি মহিলার না সারা জীবন সাহেব বৌরে গুলাম বান্দি লাগান দাসী বান্দান রাখতো কর আমি জামাই সিস্টেম ইস্ত ইসলাম মানানো দম বসে করবো মনে করেন উনত্রিশ দিন আপনি একদিনে কইতেন বুঝলে তোমার হারে যখন ঠিক কিনা কদম কে কদম বুসি আর আমরা এটার নাম আত বুঝি আত বুসি আত্ম কত মু আত বুসি মাঝুর এখন সুমা দে একজন দেখা যায় না, আল্লা পছন্দ করে না ইসলামের আদর্শের মধ্যে নাই বরং ইসলামের একটাই সালাম সেটা হবে আসসালাম আলাইকুম আর তু সন্না আপনিও কি এক বেগম সব সালাম দিবেন সালাম জীবনও দেয় না শ্বশুর থেকে আবার লাগতো না গো লাগতো না বাচ্চা দেখা মানে লাগতো না খেদা খুব আমা যখন ঠিক কিনা ঠিক কিনা না সালাম দেন আল্লা পাশের অভ্যাস খারাপ গরু ডুকিয়া বাদ হইসেনি বাদ তো হয়েছে ডাইল তৈরি কোন জামার বেগ গেছিল এটা আমাদের ব্রাহ্মণবের ওইদিকে বাসায় খালি উম কয় হ্যাঁ হম হুম উম বুজি কয় এক দশ মিনিট খারাপ এরপর ও তো রাত বোর বাই ওই আপনি যে কোদলেন নাঙ্গেলবাসি তখন কখন গুন বর ঠিক নবী বিশ্ব রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন আয়েশা হয়েছে না কোন নবীজি খবর এখনো তৈরি হয়নি নবীজি বলতেন অসুবিধা নাই তুমি টমটুকারো আমি তোমারে আলু কাটটা দেই তুমি প্লেটটা পরিষ্কার করো জল পানি আন না দেই আল্লাহর নবী আল্লাহর পরে যার সম্মান যেই নবীর খাতিরে বানাইলো ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রী স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে All <laughs> সুতরাং আমরা যদি এরম করতে পারি তবেই আমাদের স্ত্রী আমাদেরকে সম্মান করবে রেহাই পেত তাহলে আল্লাহর রসুল বলেন যে আমার মাল রেহাই পেত ওনার এমতেকালের সময় যখন এমতেকাল করলো তখন দেখা যায় জিব রাঈলা কয় ইয়া রসুল আপনার উন্নতির মধ্যে কুন মহান ব্যক্তি আজকে এতেকাল করলো রসুল বলেন কেন্দ্র রসুল ই কথা শুনিয়া উঠতে দৌড় মারছেন জুতো হিসেছেন আর সাদর ই এক মাথা কান্দ আরেক মাথা মারি তো সাহাবির দিকটা করি ই একমন আশ্চর্য কথা কি ঘটনা ঘটলো না জানি উনারও হিসেব দিতে দৌড়ে আরো গরের কাছে তোমরা আসতে আসো আসতে আসো হজর সাহিনী মহাজের গরের ভিতরে গিয়া আল্লাহনবী বিশ্ব নবী একটা পাঠাইয়া আর একটা পা বিষাইয়া এমনি বসলেন এক পাউ উঠাইয়া কেন বসলেন যেমন বাজার জায়গা নাই আল্লাহ নবী বলেন আমি যাইতে না যাইতে আমি দৌড় দিসি কেন জানো দৌড় দিসির জন্যে যখন জিব রাহুল কইস আপনার মহান ব্যক্তি কেমারা